আবু হুরেরা রদ ইহতালন হতে বর্ণিত নবী সাল্লিয়াম বলেন নবীগণের মধ্য থেকে কোনও একজন নবী জিহাদের জন্য বের হলেন এবং নিজ লোকদের বললেন ওই ব্যক্তি যেন আমার সঙ্গে জিহাদে না যায় যে বিয়ে করেছে এবং স্ত্রীর সঙ্গে মিলিত হতে চায় অথচ এখনও মিলিত হয়নি